সালা সালাম ফরজ সালাত তারপরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন আ সাহাবাই کرام কাতার ভেঙ্গে ফেলতেন যতক্ষণ যে কাতারে থাকতেন কেউ সামনে چلا جاتেন কেউ পিছনে چلا جاتেন কাতার ভেঙ্গে বসে জেতেন বসে কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম ওমিনকা আসসালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা Lahu'l-mulku wa lahu'lhamdu wa hu'ala kulli shayyin qadir La hawla wa la quwate illa billah La ilaha illa allahu Wa la na'budu illa iya Lahu'l-niamt wa lahu'l-qadlu Wa lahu'l-sanahu ul-hu-hlus La ilaha illa allahu Mughli'sina lahu diyen Wa lahu kariha al-kafiroon Allahumma la bani'a lima a'tayta Wa la mu'tiy'a lima তেত্রিশ বার আল্লাহ আকবর এই আমুল করতেন তারপরে আয়াতুল কুসি আকবর তারপরে সুরা আল্লাখ সুরা আল ফালাক সুর তিন ওয়াকতে একবার করে দুই তিনবার করে এটা ছিল নবীলামের দৈনন্দিন তবর না করেছেন নবী সালাম বলেন যে ব্যক্তি পরে তেত্রিশবার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ইকবার কয়বার হইল বলেন আমার কোন যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও থাকে সকল গুণা আমার আল্লাহ মাফ করে দে সমুদ্রের ফেনা পরিমাণ মহা সাগরের মতো ধোনি সাহাবিরা যে গরিব সাহাবিরা যে আসছিলেন এসে বলছিলেন জাহাবা ধোনি সাহাবিরা তো সব নিয়ে গেল আমরা তো শেষ কি শেষ তোমরা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 একজন আরেকজনকে ভাই ধোনিদের এখন নবী সালামের হাদিস কি গোপন থাকে হাদিস গোপন করা তো গুনার কাজ ধোনি সাহাবিরও খবর পেয়ে গেল তারও আবার ফরসালাতের ঘরে শুরু করে দিল তাজবি এখন আপনি যা এসছে দিলেন সেটাও তো তারা খবর পাই গেছে যাকে ইচ্ছা তাকে দান করেন অর্থাৎ তুমিও সোহান আল্লাহ বলবা ওই ধোনিও বলবে দুই সোহান আল্লাহ সমান হবে না আল্লাহ বল আমি আপনি সোহান বলবো একজন দিন মজুর থেকে যিনি লাগাইতেছেন গম লাগাইতেছেন সেই মাঠের থেকে উঠে জমির আইলের মধ্যে সাইড রেখা পড়লো সেই সাইড রেখা জোহর আর এসি মসজিদ সাইড দুটা এক জিনিস নয়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 কিন্তু আমরা আল্লাহর বান্দারা এই জিকির জানি না পর্যন্ত সে আল্লাহ থাকে জোহরে পড়বেন আসর পর্যন্ত আল্লাহর জিম্মায় আসরে পড়বেন মাগরীব পর্যন্ত আল্লাহর জিম্মায় মাগরীব পড়বেন ऐसा जानना जावर मृत्यु छो जिन बाधा नुर्सिटे प्रत्येक फरसलाम নির্দেশ দিয়েছেন প্রত্যেক ফরজ চলাতে আর জহর আসর আশায় একবার করে আর ঘুমানোর সময় তিনবার করে এই তাবিজ নবীলাম শিখিয়ে দিচ্ছে এই তাবিজ নিজের তাবিজ নিজে ব্যবহার করবেন টাকা পয়সা লাগবে না টাকা দশ টাকা দি তাবিজ সর্বরোগা লাগবে একদিন আপনাদেরকে বলছি না যে এক লোক হারাই ফেলছে তিরিশ হাজার টাকার তাবিজ আবার আমার কাছে আসছে হুজুর ওই তাবিজ তো শেষ তাবিজ ও শেষ আমার ব্যবসা বাণিজ্য শেষ ওই তাবিজ যতদিন আরেকটা তাবিজ দিতাম এক তাবিজের ব্যবসায় তো এক মাসের খরচ হয়ে যায় কি বলো তিরিশ টাকা এক তাবিজের ব্যবসা কি মহা ব্যবসা যে শিরিকের ব্যবসা আমি বললাম যে ভাই এই ব্যবসা তো আমি করি নাচুরে কয়েক মনে মনে বলতেছে আমি আসলাম কেশের জন্য আমাকে বলে কি আমাকে কয়েকাল এক্লাচ করতে চুরাল পালাক করতে চুরাল নাচ করতে আমি আসল তিরিশ টাকা তাবিজ হারাই আমি পাগল এটা বড়ি আমার কি হবে মানে তার এটা বিশ্বাসে হয় না কিছু জানে না এই জন্য বড় হুজুর মনে করে আসছে কিনা আসলে মনে হয় এই হুজুর কিছু জানে না জানলে তো আমাদের তিরিশ হাজার টাকা তাবিজে দিয়ে দিত বুঝতে পারছেন তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে এগুলো হলো আববার আর সুযোগ খরচ চলাতে পরে যে